আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين শমমানিত অসুখ বিন্দো দুরুয় কাচে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আদর শুভেচ্ছা জানাচ্ছি দশক বিন্দো আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বায়ানুল আকিদাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ তাল ইমান কিভাবে সেটা আলোচনা করার পর ইমাম কিভাবে চলে যাবে সেগুলি আলোচনা করেছিলেন সে আলোচনার আমরা আলোচনা করেছিলাম যে ইমাম চলে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিরিক করা এবং সিরকের বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করেছি সিরকে আকবরের বিভিন্ন অংশ আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবকে আসগার ছোট পর্যায়ের সিরিক যেটাকে বলা হয় সেটা কিরকম সিরকে আসগার সিরকে আসগার আমরা কেন বলি বসুল্লাহ সাল্লামের শব্দে সিরকের আসগর শব্দটি এসেছে তিনি বলেছেন আখির আসগার আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শেখরের শেখ আসগর কি জিজ্ঞাসা করা হলো তিনি বলেছেন রিয়া লোক দেখানো মানসিকতা অন্য হাদিসি আসার রসোলা সাল্লাম বলেছেন কোন কাজ করবে আল্লাহ হাসরুদ্দিন কেয়ামত উদ্দিন তাকে দেখিয়ে দেবেন ওর তার কোন স্বভাব পাবে না এবং কাউকে শোনানোর জন্য কোন কাজ করলে হাসরুদ্দিন আল্লাহ তালা তাকে শুনিয়ে দেবেন তার কোন স্বভাব পাবে না অন্য হাদিসি আসে রসোল্লা সালাম বলেন তাকে বলা হবে যে যাকে দেখাতে তার কাছে যাও সেখান থেকে সোয়াব নিয়ে আসো যাকে শোনাতে তার কাছে বিপরীত তার শাস্তি হবে সিরকে আসগর হাজি সিরক আকবর যেটা সরাসরি দিন থেকে বের করে দেয় আর শিরকে আসগর সেটা সাধারণ কবির হচ্ছে বড় গুণা সাধারণ কবিরের বড় গুণা হচ্ছে জন্য প্রমাণ হচ্ছে রসুল্লাহলামের সাহাবি আব্দুল্লাহ মাসুদুল্লাহ বলছেন যে কারণ হচ্ছে আল্লাহ নামে মিথ্যা শবত করলে কবিরা গুণা হবে কিন্তু অন্য কারোর নামে সত্য শপথ করলে সেটা হবে সেটা হবে শিরিক এই জন্য যেহেতু অন্যান্য কবিরা বড় এই এটা এই ওনার প্রমাণিত হচ্ছে কেউ যদি বলে যে আল্লাহ শপথ করে বলছি এটা মিথ্যা কথায় বললো সেটা কবিরা গুণা করলো বড় ধরনের কবিরা গুনা করলো কিন্তু কেউ যদি বলে যে আমি এই আমার পীরের শপথ করে বলছি তাহলে সেটা হয়ে যাবে সিরি এবং সেটা কবিরা গুণার চেয়ে বড় গুণা অর্থাৎ তার আমলগুলি নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের এ বিষয়ে সাবধান থাকা উচিত সিরকে আজকের জন্য আমাদের দ্বারা না হয় আসগরে বিভিন্ন উদাহরণ হিসেবে দিয়েছেন শিরকে আসগরের বিভিন্ন কারণগুলো উল্লেখ করেছেন তো আমরা সেই কারণগুলো যদি ব্যাখ্যা করি বুঝতে পারি শিরকি আসগর কখন হয় শিরকি আসগর কখনো কখনো মানুষের মুখ দিয়ে হয় কখনো কখনো কর্মকাণ্ড হয় কখনো কখনো বিশ্বাসের মাধ্যমে হয় বিশ্বাসের মাধ্যমে হয় বিশ্বাসের মাধ্যমে হয় যেটা হচ্ছে রিয়া লোক দেখানো মানসিকতা দিক অথবা লোক শোনানো মানসিকতা সেটা সেটা মানুষের স্পষ্ট হয় না মুখে কিন্তু মানুষের প্রবণতা থাকে যে সলাত আদায় করছে জি জিজ্ঞাসা করছে সেটা কিরকম বলেন যে কেউ সলাত আদায় করছে অন্য ও মুখে দেখতে সে দেখে সে সলাট লম্বা করে দিল অথবা সে আজকে কেরাত সুন্দর করে পড়লো টেনে টেনে মানুষকে দেখানোর জন্য এই এসবই কিন্তু লোক দেখানো মন মানসিকতা কিন্তু তাহলে এটা যদি এসে যায় কি করতে হবে যদি লোক দেখানো মানসিকতা এসে যায় যদি প্রথম থেকেই আসে এবং শেষ পর্যন্ত অবস্থান করে তাহলে সেটা আল্লাহ গ্রহণযোগ্য হবে আমল পুরোটাই বাতিল আর পুরোপুরি এই উদ্দেশ্য করে থাকে তাহলে সীরকে আকবর হয়ে যাবে হয়ে যাবে আর যদি লোক দেখানো মানুষের এসে যায় সাথে দেয় যদি আমলটা এরকম হয় যে সাথে একটা রিলেটেড যেমন সলাতের আগ সব একই রই সলাত তাহলে সেটাও বাতিল হয়ে যাবে আর যদি এমন হয় যে একটা ভিন্ন হতে পারে আলাদা করা যেতে পারে যেমন জাকাতের টাকা টাকা দিচ্ছে সদ্কার দিচ্ছে দান করা দিচ্ছে প্রথম প্রথম আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে মাঝখানে হঠাৎ এসে পড়ল এবং যতটুকু তো রিয়া ততটুকু বাতিল আর কিন্তু আগেটা সব তার সাব্যস্ত পরে আবার তাড়িয়ে দিল আবার দান করলো সেটাতে আবার রিয়া আসে নাই এবং জন্য সেটার জন্য সে সব পাবে যে কাজ আলাদা করা যায় এবাদত আলাদা আলাদা আবাদত করা যায় সেটাকে সেটাতে মাঝখানে যদি রিয়া আসে যে অংশে রিয়ে আসছে সেটা শুধু বাতিল হবে অংশটুকু গ্রহণযোগ্য হবে আর যেটা বাদ যায় না যেমন সলাতে কোনো অংশ বাদ যায় না এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই সলাদ সেখানে রিয়ে এসে গেলে সেই সলাদ বাতিল হয়ে যাবে এই জন্য দূর করতে হবে রিয়া আসার পর সঙ্গে সঙ্গে দূর করে দিতে হবে যাতে করে রিয়া বসতে না পারে দূর করে দিলে আবার জিহাদের জেহাদের মতো হবে এবং সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার বন্দাকে বিভিন্নভাবে পার করে নিতে রিয়ার কিছু দেখা যাবে সেটাকে আমাদের তাড়িয়ে দিতে হবে এটা হচ্ছে অন্তরের অন্তর অন্তর দ্বারা শিরকে আসগাস যেটা করা হয় কিছু কিছু শিরকে আসগ্রাস মানুষ মুখে করে থাকে তার একটি হচ্ছে যেমন মানুষ হলব বিল্লা আল্লা নামে হলফ করতে হবে আল্লাহর নামে শপথ করতে হবে কিন্তু মানুষ কখনো কখনো সংবিধানের নামে কখনো কখনো কাখানা খাবার নামে কখনো কখনো কবরের নামে কোন পীরের নামে কোন দরগার নামে মানুষ শপথ করে থাকে এই জাতীয় শপথগুলি যদি উদ্দেশ্য এরকম হয় যে শক্ত করার আল্লাহ সমকক্ষ দাঁড় করানো বরং শফরটা শক্ত করার উদ্দেশ্য হয় যে এটা বললে শক্ত হবে তাহলে সেটা হবে সিরকে আসাদার शपथ करियतर कारण शीर के आकबर हो जीते शीरके आकबर हो जीते जो मुखर शप मुखर श मध्य रही बोला ना, आपने आपने ना थे कारण সত্যি সত্যি কারণ থাকে তাহলে সেটা বলা যাবে সত্যি কারণ নাই তারপরে এরকম বলেছে এর অর্থ হচ্ছে সে আসগর করেছে আর যদি মনে মনে তাকেই একমাত্র হবে কারণ কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হচ্ছে একমাত্র আল্লাহ তালা কেউ নয় কিন্তু যেটা আসলে কোন কারণে এরকম কারণ মনে করা সেটা শিরকে আসগরে পরিণত হবে এরকম কর্মকাণ্ডের দ্বারা শিরকে আসগর হয় কর্মকাণ্ডের মাধ্যমে শিরকে আসগর যেমন কেউ যারা এই বিশেষ করে যারা তাবিজ ব্যবহার করে এরা যদি মনে করে তাবিজ হচ্ছে প্যারাসিটামল ওষুধের মতো একটা জিনিস তারা যদি মনে করে এটা কারণ তাহলে এটা হবে সিরকে সিরকে আসগর আর যদি মনে করে থাকে এটা তাকে হেফাজত করবে তাহলে শিরকে আকবারে পরিণত হবে কারণ না মনে করে যদি কোন এটাই হেফাজত করে মনে করে থাকে শিরকে আকবর হবে আর যদি কারণ মনে করলে সিরকে আসগর হবে কেন কারণ তাবিজ আসলে আল্লাহ তারপর সরকার কখনো এটাকে কোন কারণ হিসেবে সাব্যস্ত করেননি নিয়ম হচ্ছে এমন কিছু এমন কিছু কারণ মনে করা যা আসলে কারণ নয় বরং সেটা প্রাকৃতিক ভাবে সাব্যস্ত হয়নি অথবা কোরআন হয়নি এমন কিছু কারণ মনে করায় হচ্ছে সিরকে আসগার আর সেটা যদি কোন কারণ থেকে আরেকটু ভরে উঠে যায় তখন সেটা শিরকে আকবারে পরিণত হয়ে যায় কেউ যদি মনে করে যে সোর যদি যদি কুকুর ঘেউ না করতেও সোর তোলে সবকিছু নিয়ে যেত এটা সত্য নয় আল্লাহ তেফাজ করেছে বলতে হবে এটা একটা সুর সুর কত কুকুর ঘেউ করে কিন্তু অনেক সময় সুরি হয়ে যায় কোনো লাভ হয় না কোনো কারণ নয় এটা কোনো প্রকৃতি কারণ নয় এটা কোন সরাই বা কারণ নয় মনে করে কেউ বলে থাকে আজকে যদি ড্রাইভার ভালো না হতো তাহলে আজকে মরে যেতাম সবাই আমরা এটা যাইজ না এই কারণ ড্রাইভার ভালোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে আল্লাহ তালা আপনাকে হেফাজ করেছে এটাও শিরকে আসগর এই যা কারণ নয় তা কারণ বলে চালিয়ে দেয়া সেটা হচ্ছে শিরকে আসগরের উদাহরণ রসাম এই করেছেন এবং তিনি বলেছেন যা চেয়েছেন এটা বলতে পারো যদি সেটা কারণ থাকে আর যেটা কারণ সেটা বলো সেটাতে সুম্মা দিয়ে বলো তারপরও বলা যাবে না যেমন আপনার চাকরি হয়েছে আপনি বললেন যে আল্লাহ যা চেয়েছেন সেই চাকরি হয়েছে এটা হচ্ছে নিয়ম কথা আর যদি বলেন যে আল্লাহ চেয়েছে এবং অমুকে চেয়েছে তখন সিরকে আসগরে পরিণত হবে আর যদি মনে করেন যে বলেন যে আল্লাহ চেয়েছে তারপর অমুকে চেয়েছে অমুক যদি সুপারিশ করে থাকে তারপর বলেন তাহলে সেটা কিন্তু না করে থাকে তারা শুধু তাকে খুশি করার জন্য বলে থাকেন যে আল্লাহ চেয়েছে তারপর কথা মুখের সোনা অন্তর দেখা সবই আল্লাহ তালা এরকম জিজ্ঞাসা করবেন আপনার মতো কথা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কি বলছে প্রত্যেকটি মানুষজন সাবধানে বলে কারণ এ কথা তারাই মানুষ শিরকি লিপ্ত হয় কথা দ্বারাই মানুষ তাহিদের ভিতরে চলে আসে সম্পর্কে আমরা মানুষ কথায় কথা হয়ে যায় অনেক সময় করে না শিরকে আসগর হয়ে সে বুঝতে পারেনি যে কিভাবে শিরকে আসগরে লিপ্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটি ইমানদার উচিত শিরকে আসগরভাবে সাবধান সাবধানী হওয়া কারণ শিরকে আসগর ইমানদার দ্বারা বেশি হয় অনেক সময় আবাদত করছে মানুষ কিন্তু সে বুঝতে পারছে না যে তার এবাদত আল্লা দরবার গ্রহণযোগ্য হচ্ছেন হাদিসাম বলেছেন যে হাসের দিন এক ব্যক্তিকে জাহার নামে নিক্ষেপ করা হবে তার শরীরের জাহান নামের মধ্যে ঘুরতে থাকবে যে এমনভাবে ঘুরতে থাকবে জাহার নামিরাই বলবে যে তোমার কি হলো তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে অসৎ কাজ থেকে নিষেধ করতে তো তোমার এই অবস্থা কেন তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ তোমার এই অন্ত্র সারা तुम्हारे नारी भूडी सारा जहां नाम हो गई कष्टी तुम्हारे पेसार मध्य से बलबले तुम्हारा के, के निर्देश दाम কিন্তু আমি নিজে করতাম না আমি তোমাদেরকে ভালো কাজে নির্দেশিতাম করতাম না আবার খারাপ কাজ থেকে নিষেধ নিষেধ করতাম নিজেই করতাম এই জন্য আল্লাহ তালা আমাকে শাস্তি দিয়েছেন কারণ সে আসলে লোক দেখানোর জন্য সেটা করেছে এই সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে এই রিয়া বা শরীরকে আসগর থেকে মুক্ত থাকার বিষয়টি এগুলি আমাদের সাবধান থাকতে হবে এটা অনেক সময় খাফি টাইপ গোপন থাকে কখনো স্পষ্ট হয়ে যায় কখনো গোপন থাকে রসুল্লাহ আসলাম হাদিস এসেছে যে এই উম্মতের মধ্যে শির্ হচ্ছে আশির কুফি হাজির উম্মা আখফা এত সূক্ষ যেন সেটা উঠছে কালো পিঁপড়ার বে উঠার শব্দের মত কালো পিঁপড়া বে উঠছে কোথায় আলার সফাতে সাম্মা কালো পাথরের উপরে রাত্রিতে ঘ অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়া কালো পাথরের উপরে বেয়ে উঠার শব্দের মতো অর্থাৎ যেই শব্দ আপনি কল্পনা দাবি যেভাবে চলে সে চলাটার মতো আপনি সেই চলাটা কল্পনা দেখেও না দেখতেও পার না অথচ সেটা আপনার এইরকম ভাবে চলে শুরু হয়ে গেছে ঠিক এই মধ্যে শিরকে আসগর এমন ভাবে বলেছেন যে মানুষ ধারণাও করে আজ আপনি যদি দেখেন শিরকে আসগর এমন করেছে তুমি না হলে হত না অথবা অমুখ না হলে এটা হতো না অথবা ওনার কারণ হয়েছে অথবা এই এই যে কথাবার্তা মানুষ শীতগুলি এই শীতগুলি ইমানদারের দ্বারা বেশি ইমানদার দ্বারা ইমানের দাবি করে তাদের দ্বারা এই শীতগুলি বেশি বেশি হচ্ছে এই আসগর থেকে আমাদের সাবধান থাকতে হবে শিরকে আসগর একজন মানুষকে তার পরিপূর্ণ ইসলাম থেকে বের করে দেয় না ঠিকই কিন্তু আমলটা নষ্ট করে দেয় যে আমল সাথে সংস্কৃতি সেটা নষ্ট করে দেয় কখনো কখনো তার পূর্ববর্তী আমলও নষ্ট করে দেয় যদি সেটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয়ে যায় একটি শিরকে আসগর প্রথমে ছোট থাকে পরবর্তী সেটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয়ে যায় যেন আমাদের প্রত্যেকে সব সাধারণ শিখ থেকে আমাদের দূরে থাকা উচিত এবং সেই ছোট ছোট শিখ শিলকের কর্মক্রান্ত সাবধান থাকা উচিত তারা যেন বলে আল্লাহিকা ইলি আল্লাহ আল্লাহ আল্লাহ আমি শিরিক করা থেকে আউবিকা আনশিক আিকা আমি আপনার কাছ থেকে আপনার কাছে আপনার কাছে আশ্রয় চাই আশ্রয় যেতে চাই সামান্য শিরিক করা যা আমি জানি আর যা জানি তা থেকেও আপনার আশ্রয় যেতে চাই আপনার কাছে যে আমি জানি না জেনে করে থাকি সেটা তো আপনি ক্ষমা করবেন আমাকে এটা হচ্ছে নিয়ম অমুমভাবে যখন যেটা জানি সেটা বলতে বা যেটা জানি না সেটাকে না জেনে যা আছে এ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আমার যেন সিঁড়িক যেন না হয় ইমানদারে কাজে হবে মুক্ত জীবনযাপন করা তারহিদ মুক্ত করা যুক্ত জীবনযাপন করা তারহিদ যেন তার সাথে থাকে এই প্রসেসটা সে চালানো এটা হচ্ছে সিরকের মাধ্যমে শিরকের মাধ্যমে কীভাবে ইমান নষ্ট হয় সে বিষয়ে আলোচনা আমরা ইনশাআল্লাহ এরপরে আলোচনা করব যে দ্বিতীয় যে জিনিসটি ইমান নষ্ট করে তা হচ্ছে নিফাক এক নিফাকের মাধ্যমে কিভাবে ইমান নষ্ট হয় এবং কুফুরের মাধ্যমে কিভাবে নষ্ট হয় এই দুটি জিনিস আমরা আলোচনা করব এবং এরপরে আমরা ইনশাআল্লাহ ইমানের দ্বিতীয় ধাপে চলে যাব কিন্তু কিভাবে প্রথমে আমরা এর মধ্যে প্রথমে আলোচনা করব যে কুফরের কিভাবে ইমান নষ্ট করে কুপুরি হচ্ছে ব্যাপক শব্দ কুপুরি তো অস্বীকার করা এটাও আবার কুফরে আকবর আছে কুপুরে আসগার আছে ছোট কুফরি কুফরি আছে আছে বড় বড় হচ্ছে ইমানের রোকনগুলোর যে কোনো একটির সাথে কুপুরী করা হচ্ছে আমরা আগেও জেনেছি এবং আমরা আলোচনা করেছি যে ইমানের রোকন ছয়টি এই ছয়টির মধ্যে যে কোনো একটির সাথে যা ঘটবে সেটাই কুফরি আর আল্লাহ তালা ইমান আল্লাহ শুধু আল্লাহর উপরি ইমানের সাথে যা ঘটবে সেটা হচ্ছে সিরিক এর বাইরে অন্য এটা সহ আল্লাহ তরফে ইমান সহ ফেরেস্তাদের উপর ইমানের উপর ইমানদের উপর জিনিস যেটা সবগুলিতে হয়ে যায় এর কিছু উদাহরণ ইশাল আমরা পেশ করব এর মধ্যে কখনো কখনো এই হয় মুখ দিয়ে কখনো বিশ্বাস দিয়ে কখনো হয় তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যেকটির আমরা কিছু কিছু উদাহরণ পেশ করব প্রথমে আমরা উদাহরণ পেশ করতে চাই যে কিভাবে কুফুরি হয় আকিদার মাধ্যমে আকিদার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে কুফুরি হয় একটা প্রথমে আলোচনা করার মাধ্যমে হয় অস্বীকার এবং মিথ্যাচারের মাধ্যমে কুফুরি হয় যে আল্লাহ তালা যে সমস্ত ফরজ এবং ওয়াজিবাদ দিয়েছেন তার কোনো কিছু অস্বীকার করলে সে কিন্তু কাফের হয়ে যাবে যেমন আল্লাহ তালা ফরজ দিয়েছেন কি তিনি ফরজ দিয়েছেন সলাাদ কে অস্বীকার করল তিনি ফরজ দিয়েছেন जका अस्वीकार कर लो फरज दिए हज क्यों अस्वीकार करलो फरज दिए पिता मा सेवा अस्वीकार कर लो फरज दिए आल्लास्वीकार कर लो जिनार अस्वीकार करबर काफे दिन बैरिए जाूप भाव आल्ला जिन आल्ला दिन हिसाब से तेज काफे दिन दिन हिसाब से आल्ला जा যে স্পষ্ট আল্লাহ তালা দিন হিসেবে হারাম করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কোরআন হাদিসে যে এই জিনিসটা হারাম এটাকে যদি হালাল মনে করে সেও কাফের হয়ে যাবে যেমন কেউ সুদকে হালাল মনে করছে গোস হালাল মনে করছে সেও অনুরূপ ভাবে চার নম্বর যে কেউ যদি কোন আল্লাহ তালা মুশ্রেক দিকে মুশ্রিক বলতে বলেছেন যারা জন্মগত ভাবে মুর্শ্রিক তাদেরকে মুশ্রিক হিসেবে বলা হবে যদি তাদেরকে মুশ্রিক না বলা হয় তাহলে সেও কাফের হয়ে যাবে অথবা যদি মনে করা হয় তাদের মতবাদ শুদ্ধ সেও কাফের হয়ে যাবে তাদের মতবাদগুলোকে আল্লাহর কোনো বিধান আল্লাহর দেওয়া কোনো নির্দেশনা আল্লাহ অস্বীকার করে যেমন আল্লাহ যা যা বলেছেন রসুল্লাহ ইসলাম তার হাদিসে যা যা বলেছেন এ সমস্ত বিধানের কোনো কিছুকে যদি অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে মনে অস্বীকার করলেও সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি মনে করে যে কোন রসুল্লাহ করা ছাড়া কারো গত্তান্তর আছে রস উল্লাহ ছাড়া কারো গত্তান্তর আছে এবং তার বাইরে চলার কারো সুযোগ আছে এ কথা যদি কেউ যদি মনে করে সেও কাফের হয়ে যাবে এটা হল ছয় নম্বর কুপুরি অর্থাৎ আমরা বলছি সিরকের সাথে সিরক করে কুফুরি করা দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালার ফরজ আজীবকে অস্বীকার করার মাধ্যমে মিথ্যাচার করার মাধ্যমে কুফুরি করা তৃতীয় হচ্ছে আল্লাহ তালা যে হারাম ঘোষণা করেছেন সেগুলিকে হালাল মনে করে মনে করার মাধ্যমে কুপুরি করা আর চতুর্থ হচ্ছে যে আল্লাহ তালা যে সমস্ত জিনিস আল্লাহআ খুব সংবাদ দিয়েছেন হুকুম দিয়েছেন অথবা আল্লাহ যে সমস্ত খুব সংবাদ দিয়েছেন সেগুলির সন্দেহ পোষণ করা সন্দেহ পোষণ করলে সে কাফের হয়ে যাবে বড় কাফের বড় ধরনের কাফের হয়ে যাবে আর ষষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করছে রসুল্লাহ সাল্লা নির্দেশনা মেনেও সে চুনিয়াতে চলতে পারবে অথবা রসুল্লাহাম যে শরীয়ত নিয়ে এসেছে সরিয়তের বাইরে চলা তার সুযোগ রয়েছে এই জাতীয় বিশ্বাস যে ব্যক্তি করবে সেও কাফের হয়ে যাবে অন্যভাবে আল্লাহর দিন থেকে করবে আল্লাহ থেকে বিমুখ থাকবে এরকম যারা মনে করবে তারাও কিন্তু কাফের হয়ে যাবে আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার বেশ কিছু আমাদের মধ্যে রয়েছে যে সেটা হচ্ছে শিখাবেও না যে শিখেও না নিজেও শিখবে না কাউকে শিখাবে না শিখতেও দিবে না এই জাতীয় বিশ্বাস যারা এই জাতীয় বিশ্বাস যারা লালন করছে এরাও কিন্তু আল্লাহ তালার সাথে আল্লাহ তাল সাথে কুফরি করছে এবং তারাও কাফের হয়ে যাবে এটাও সৌলা সাল্লাহ বিভিন্ন হাদিসে এসেছে কোরআনে কারিমে সরাসরি আল্লাহ তালা বলেছেন যে অমার আল্লাহ ইমান দুঃখ কে আয়াতি দানা তাহলে বড় জো আলেম আর কে যাকে আল্লাহ তালার আল্লাহ তালার বিভিন্ন আল্লাহ তালার দুঃখ আল্লাহ তালা আয়াত সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো কিন্তু সে মুখ ফিরিয়ে নিল সুতরাং যারাই এই সাত নম্বর হচ্ছে ওই সমস্ত লোকেরাও কাফের হয়ে যাবে যারা আল্লাহ তালার দিন সম্পর্কে তাদেরকে জানানো হলো আল্লাহ তালার দিন তারা জানতে চাইলো না এবং জানাতেও চাইল না তারাও শির্ক মস্রিক হিসাবে বিবেচিত হবে অনুরূপভাবে এই জাতীয় আরো কিছু শিরকের মস্রিক কুফুরির কিছু প্রকার রয়েছে সেগুলি ইনশাল্লাহ আমরা পরবর্তী অন্য আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ দয়াই আল্লাহর কাছে করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ